মানবতার <anla> সমাধান <Manu botan shamanahan. tune> নস্তায়িন হু ও নস্ত ওয়ান ও মিনোবিহি বনত আব সম্মানিত দর্শক শ্রোতা পিস টিভি বাংলায় যারা দূরদর্শনের সামনে বিশ্বের বিভিন্ন কেন্দ্রবিন্দুতে আমাদের আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষমান তাদের সকলকেই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা উপস্থাপন করছি আমাদের আজকের আয়োজন আধুনিক সভ্যতা জাহিলিয়াতের প্রতিরূপ এ পর্বভিত্তিক আলোচনায় আমরা বিগত পর্বগুলিতে আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছি যে শিক্ষাঙ্গনেও বিভিন্ন সংস্কৃতির নামে যে জাহিলিয়াত অনুপ্রবিষ্ট হয়েছে তার কুফল এবং তার প্রতিক্রিয়া এ পর্যায়ে আপনাদের সামনে যে বিষয়টির আলোচনা আজকে আসবে তা হল শিষ্টাচার বা ভদ্রতা আদব আমাদের চলাফেরা উঠা বসা লেনদেন সার্বিক ক্ষেত্রে ইসলাম যে আদাব শিষ্টাচার প্রদর্শন করতে বলেছে সেটা করতে গিয়ে কখনো আমরা বাড়িয়ে কমিয়ে এমন একটি জাহেলিয়াতের ভিতরে প্রবিষ্ট হচ্ছি যা কখনো নিজেরাই জানতে পারি না উপলব্ধি করতে পারি না আসুন আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে শিষ্টাচার বা ভদ্রতা প্রতিপালনে আমরা কি কি জাহিলিয়াতের সম্মুখীন হচ্ছি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর সাথে আমাদের সাথে রয়েছেন বিজ্ঞ আলোচক শেখ আব্দুরা জাকবিন ইউসুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এবং আরও রয়েছেন প্রজ্ঞাশীল আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থাপনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সমন্বিত দর্শক শিষ্টাচার এটা হাদিচে প্রদর্শিত একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আমাদের আমলি জেন্দিগির একটা বিশাল পাট এই শিষ্টাচারের উপরে নির্ভরশীল আসুন আমরা আলোচক মণ্ডলীর কাছ থেকে জেনে নেই যে এখানে কোন ধরনের জাহিলিয়াত অনুপ্রবেশ করেছে জি শেয়খ মাদানী আমি আপনার মাধ্যমেই জানতে চাইব যে শিষ্টাচার সালাম ইসলামের একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় এটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত এই সালাম আদান প্রদানে আমাদের মধ্যে কি কি নিয়ম পরিলক্ষিত হচ্ছে সে সম্পর্কে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলো আলহামদুলিল্লাহ রাবিলমিন ওসলাত ওসসালাম আল্লা রাসুল হিলকের আম্মা বাদ আসলে এই যে প্রসঙ্গটি এ পর্যায়ে তুলে ধরেছেন শিষ্টাচার আমরা জানি শিষ্টাচার সাধারণত দুভাগে বিভক্ত হতে পারে একটি হলো ইসলামী শিষ্টাচার একটি অন ইসলামী শিষ্টাচার কোনো শিষ্টাচারে যখন এই ইসলামী রীতিনীতি ও আদর্শের আলোকে হবে এটাই হবে ইসলামী শিষ্টাচার আর যে শিষ্টাচারে ইসলামী রীতিনীতি ও আদর্শ থাকবে না সেটা যে গোষ্ঠীর থেকে আসুক না কেন সেটা অন ইসলামী শিষ্টাচার তো ইসলামী শিষ্টাচারও যেটাকে আমরা ইসলামী শিষ্টাচার বলি এর মাঝেও কতক বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক ত্রুটি এসে যায় এসে যায় যেমন আপনি সালামের কথা বললেন কোনো সন্দেহ নাই আমরা এক বাক্যে বলি যে সালাম বিনিময় করাটা হলো একটি ইসলামী শিষ্টাচারের অন্যতম বিশ অন্যতম বৈশিষ্ট্য কিন্তু সালাম বিনিময় কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে সঠিক দলিলের আলোকে বিশুদ্ধ দলিলের আলোকে যখন আমরা এটা গুরুত্ব দেব না তখন এর মাঝেও কিছু সামাজিকতা ঢুকে যেতে পারে যেটাকে জাহিলিয়া বলা যায় যার ফলে ইসলামী শিষ্টাচার হলেও তা নির্ভেজাল নয় সঠিক নয় এর মাঝে অনেক ত্রুটি এসে গেছে তো সালামের মাঝেও কতগুলি সাধারণ ত্রুটি রয়েছে আবার কতগুলি এমন ত্রুটি যেটি জাহিলিয়াতের পর্যায়ে বলতেই হবে যেমন উদাহরণস্বরূপ ইসলামের নিয়ম আল্লাহ রসুল সাল আলিউসাল্লাম বলেন এক মুসলিম আর মুসলিমের কাছে ছয়টি অধিকার রাখে তার মাঝে প্রথম অধিকার হল ঈদ আলাহ আয়ুসাল্লিমা আলাইহ যখন এই সাক্ষাৎ ঘটবে শুরুতেই তাকে সালাম সালাম করবে বলবে আসসালাম আলাইকুম এখানে সালাম দেওয়াটা কোনো সন্দেহ নেই এটি ইসলামী শিষ্টাচার কিন্তু সালাম দেওয়া কতগুলি পদ্ধতি যখন অবলম্বন করবে তখন এটি জাহেলিয়াতি চলে আসতে পারে যেমন সালাম দেওয়ার সাথে কেউ যদি মাথা নত করার চেষ্টা করে আমি মুখে সালামও বলছি আবার করে উন্নত করছি। তাহলে এটি এক প্রকার সের কি কাজ যেটি জাহেলিয়া ছাড়া কোনো কিছুই হতে পারে না যেগুলি জাহেলিয়াত যেমন আমরা উদাহরণস্বরূপ বললাম তো ঠিক সালামের নিয়ম হলো শুরুতেই সালাম প্রদান করা সালাম দিয়ে শুরু করা সালামের সাথে আনুষাঙ্গিক কিছু বিষয় রয়েছে সেগুলির মাঝেও কিছুটা ত্রুটি রয়েছে সালাম প্রথমে একজন মুসলিম আরেকজন মুসলিমের সাক্ষাৎ হলে সালাম দিবে। অপর মুসলিম সালামের জবাব দিবে সালামের ক্ষেত্রে রসুল সাল্লি হুসাল্লাম সাহাবিদেরকে নিয়ে বসে রয়েছেন হঠাৎ একজন ব্যক্তি আসলেন এসে বললেন আসসালামু আলাইকুম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম তার সালামের জবাব দিলেন দিয়ে বললেন যে তার জন্য দশ নেকি যেহেতু আসসালামু আলাইকুম এই বাক্যটি শুধু ব্যবহার করেছে আরেকজন আসলেন তিনি এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রসুল সাল আলী হুসালাম তার জন্য বললেন লাহু আইসুর তার বিষ নাকিস নাকি আরেকজন এসে বললেন আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি ও বারাক রসুল সাল্লাহ আলি সাল্লাম জবাব দিয়ে বললেন লাহু সালাস তার জন্য হলো তিরিশ নাকি তবে এখানে মনে রাখতে হবে এরপর যদি ইচ্ছা করে যে যত শব্দ বের করতেই থাকে বাড়াতে থাকে তাহলে সব পেতে থাকবে আবার তাহা নয় তখন সেটা আবার অন্যায় হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লাম থেকে এ পর্যন্ত আল্লাহ সালাম দেওয়া এবং জবাব দেওয়ার ব্যাপারে কি বলেছেন সালাম একটা মানুষের শিষ্টাচারী জীবনে একটা গুরুত্বপূর্ণ শিষ্টাচার জি রাসুল সাল্লিশাল্লাম এক পর্যায়ে একথাও বলেছেন যে আইউল ইসলামে খায়ের মুসলমান হওয়ার পরে ইসলামে মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কোনটি তখন তিনি এক নম্বরে উল্লেখ করেছেন তুতি উত্তম দুস্থগরি ফকির মিশিয়ে খাদ্য দেওয়া তারপরে পরে বলেছেন তাকউ সালাম আলামানা আরফতা তারিফ তুমি সালাম দিবে যাকে চিনো তাকেও দিবে যাকে চিনো না তাকেও দিবে রাসুল সাল্লা আল ইসাল্লামে একথা বলেছেন নাস। মানুষের মধ্যে সবচেয়ে অপারুক মানুষ হচ্ছে ওই যে দুয়াতে অপারুক যে আল্লাহর কাছে দোয়া করতে পারে না সে হচ্ছে সবচেয়ে অকেজো মানুষ ওয়াব খালু নাসমাইব খালি সালাম আর মানুষের মধ্যে সবচেয়ে কৃপন মানুষ হচ্ছে ওই যে মানুষ সালাম প্রদান করতে পারে না আগে অনেক কথা সালামে আছে তো সালাম একটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার যেটা মানুষের মধ্যে ভাতৃত ভালোবাসা গড়াই কিন্তু কতগুলো জিনিস এখানে হাতটা নিয়েছে চুঁয়া দিচ্ছে এগুলো জাহ সাথে দেখা যাচ্ছে যে সালাম যখন দিচ্ছে তখন আগে ওই পায়ে সালাম দিচ্ছে আর কি করছে এটা দেখাচ্ছে সালাম এগুলো জাহেলিয়ত এগুলো সালাম নয় সাথে সাথে সালামের নামে সমাজে আরো কুপ্রথা ছড়িয়ে আছে যেমন কিছু কিছু ফেকার বইয়ে লিখা আছে বারো থেকে চোদ্দটা জায়গাতে সালাম দেওয়া যাবে না বলে একটা কুসংস্কারমূলক ধর্মের নামে কথা ছড়ে আছে তার একটি হচ্ছে মানুষ খাপছে এ সময় সালাম দেওয়া যাবে না এটা জাহেলিয়াত সালাম দিলাম না আর এক বাক্য মনে কিছু নিয়েন না আর এক বাক্য এতগুলি বাক্য চলে আর আসসালাম আলাইকুম বাক্য চলে না ইসলাম এমন নয় এটা আসলে এই মনে হয়তো সালাম দেওয়া নিশ্চিত कुन ही सालाम जगह उल्लेख करजान समाते सालामा जाहियत अजुर समाते सालामा जाहियत कुरान तेल समाते सालामा जाहियत সলাতরত অবস্থায় আছে সালাম দেওয়া যাবে না এটা জাহলিয়াত এইভাবে সমাজে অনেক জাহিলিয়ত ছড়িয়ে আছে মানুষ মনে করছে এ অবস্থাতে সালাম ধন্যবাদ আপনাকে অনেক মনজ্ঞ এবং খুব প্রয়োজনীয় কিছু খুঁটিনাটি আলোচনা যা আমাদের এই আলোচ্য বিষয়ে চলে আসছে যা সুপ্রিয় দর্শক শ্রোতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উপকারী হবে বলে আমরা আশাবাদী তো আমরা বিরতির পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে সামান্য সময়ের জন্য বিরতি বিরতির পরে আবারও আমরা আমাদের আলোচনার বাকি অংশে ফিরে আসব। ততক্ষণে দর্শক মণ্ডলী আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা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 बुनियादी शिक्षा उदाहरण बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিমিন তবে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষব এবং আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না मंद पथ के निर्वाचन ना करवर्तीकुम वरहमत वह सुशक श्रोता बिरतिकालीन समय थार्थ अनेक धन्यब आलोचन आप सामने उपस्थापन करते चेलम चे शिष्टाचार शिष्टाचार मध्य जे जाहिलियत अनुप्रविष्ट होगला सम्पर्क एपर्य प्रथम उठे एस सलम सालाम संक्रांत विषय हमें सम्मानित आलोचकवृंद अपन सामने इतिम्धे ही अनेकगुल विषय अवतारणा करहिलियतर नामान्तर তো আমরা ফিরে আসবো শাহেক আব্দুল ইউসুফের কাছে তার আগে শাহেদ মাদানি আপনি একটু বলুন যে যে কথাটা আপনি বলতে চাচ্ছিলেন যে সালাম দিতে হবে না এমন স্থান খুঁজে পাওয়া যায় না এটাকে আরও একটু ক্লিয়ার করলে আমাদের দর্শক শ্রোতারা উপকৃত হবে। আমাদের মনে রাখা দরকার যে সালাম সালাম যে আমরা চর্চা করব বা সালাম যে বিনিময় করব কেন করব এটা জবাব ইসলামে এটার নির্দেশ এসেছে তাই আমরা করবো এটা যেমন এইভাবে আমরা বলি যে এটা ইসলামের বিধান তাই আমরা করব। ঠিক একইভাবে আমাদের জেনে নেওয়া উচিত ইসলামের বিধানের আলোকে কোন জায়গায় সালাম দেওয়া নিষেধ রয়েছে বা নাই এটাও জেনে নেওয়া উচিত অবশ্যই যদি আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করি তাহলে পাওয়া যাবে যে আল্লাহ রাসুল সাল্লাহাম বা সাহাবাই কেরামগঞ্জ থেকে বিশুদ্ধভাবে কোন প্রমাণ পাওয়া যায় না যে কোনো জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ রয়েছে যেমন কি আল্লাহ রসুল সাল্লাম থেকে এমন হাদিস রয়েছে তিনি বলেন কেউ যদি বাথরুমে থাকে পেশাব পায়খানার অত অবস্থায় তাকে কেউ যদি সালাম দিয়ে ফেলে তাহলে সে যেন এই অবস্থায় সালামের জবাব না দেয় অবসর হবে পবিত্র হবে তারপর সালামের জবাব দিবে। তাহলে এই হাদিস কি বলে দিচ্ছে এই আদিস বলে দিচ্ছে যে ওই অবস্থা নিষিদ্ধ কাজ নয় তাহলে এই অবস্থাতেও যদি কেউ সালাম দিয়ে ফেলতে পারে তাহলে খাওয়া দাওয়া উজু করা তেলাহত করা কথা বলা ইত্যাদি আসলে যেটি আগেই মহাতারাম বললেন যে সেই সময় দুনিয়ার গল্প গুজব চলতে পারে তা অসুবিধা নেই আর সালাম দিলেই অসুবিধা হয়ে যায় এগুলি মানুষের আসলে এক প্রকার অজ্ঞতা ইসলাম সম্পর্কে অজানা আর নিজের চিন্তা করে ইসলামের বিধান চালু করে দেওয়া ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা বলবো যে কোন ক্ষেত্রে নিষিদ্ধ বলে নেই আলোচনা পরিবেশনের জন্য আপনাকে ধন্যবাদ আমরা অবস্থা অনুকূল হলে আবারও আপনার কাছে ফিরে আসবোসুফ আপনাকে যে কথাটির দিকে দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো সালাম নিজের বাড়ি নিজের বাড়ি হোক আর অপর বাড়ি যে বাড়ি হোক না কেন যখনই মানুষ তার বাড়িতে প্রবেশ করবে বা কারো বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবে আবহাওয়ার বলেন রসুলসালাম বলেছেন যখন তোমাদের কোনো ব্যক্তি যা দা খাল আহাদাই তাহ আল্লাহ যখন কোনো মানুষ তার বাড়িতে প্রবেশ করে এবং আল্লাহকে স্মরণ করে মানে আসসালাম আলাইকুম যখন আসসালাম আলাইকুম বলে তখন ইবলিস তার সঙ্গী সাথীকে বলে ফালা এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই যখন সালাম দিয়ে যখন প্রবেশ করে তখন বলে এ বাড়িতে থাকার জায়গা নাই। আর যখন খেতে বসে বিসমিল্লা বলে তখন ইবলিশ বলে যে তোমাদের এখানে কোনো খাওয়ার ব্যবস্থা তো সালাম এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিষয় যে মানুষ যদি আসসালাম আলাইকুম বলে বাড়িতে প্রবেশ করে তাহলে এ বাড়িতে শয়তানের থাকার কোনো সুযোগ নেই আমাদের তো এখন বর্তমান যুগে বাসাতে কলিং বেল তা আমরা এর সুন্নত পালন হিসাবে जो कलिंग बेलेटाते हाथ लगा तक असलम आलैकुम बलो कलिंग बेलेटा बजना ना रेखे कलिंग बेले एवा जाए सालाम कलिंग बेले सालामों थकल हमें मुखे असलमकुम बल्ब क्यों ना सालाम सदस्य के शाते हैं यो विधान नाई আমি বাড়ির দরজায় সালাম দিব তাহলে থাকতে পারবে না এটা আলাদা হবে সেটা অন্য মানুষ যখন কোনো ব্যক্তি নিজ বাড়িতে প্রবেশ করবে তখন সালাম দিয়ে প্রবেশ করবে আর অন্য মানুষ যদি কারোর বাড়িতে অনুমতির যখন অনুমতির বিষয় যদি হয় তাহলে প্রথমে সালাম দিবে তারপরে যদি দেখা যায় যে কোনো কিছু সারা শব্দ হচ্ছে না তাহলে আমার সালাম দিবে। দেবে আবারও যদি কোনো সারা শব্দ না পায় তাহলে আবারো সালাম দিবে তিনবার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না হয় তাহলে তাকে ফিরে আসবে এটা একটা সারি বিধান যদি চো অনেক বিধান করে নিয়েছে কলিং বিল আছে ডাকে তবে আমাদের পল্লী অঞ্চলে মুখে সাড়া দেওয়া একটা অভ্যাস আছে মুখে সাড়া দেওয়া জাহিলিয়াত এটা আমাদেরকে বলতে হয় যে মুখে সাড়া দেওয়া জাহ কিন্তু সাক্ষাতে গিয়ে সালাম হবে এরপর যখন তার সাথে আমার সাক্ষাৎ শেষ হচ্ছে ফিরে আসতে চাচ্ছে বিদায়ের সময় তখনও সালাম হবে এটি শুননাথ স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীকে সালাম দিতে পারে জি জি আমাকে যদি মনে করে যে নিজের স্ত্রীকে কেমনে সালাম দিব বা আমার ছেলে মেয়েকে কেমনে সালাম দিব এটা জাহেরিয়াতং এটা আরো নিজের বকামির পরিচয় দেওয়া আপনি অন্য মানুষকে সালাম দিয়ে তাকে দোয়া করছেন তার জন্য আর নিজের স্ত্রী বা নিজের ছেলে মেয়ে বা নিজের বাবা মা তাদের জন্য আপনি সালাম দিয়ে দোয়া করবেন না এটা বড় বোকামিয়া সুন্দর পুরুষদেরকে বা পুরুষরা রমনীদেরকে সালাম দিতে পারে কিনা অপরিচিত নারী পুরুষ তাদের মাঝে যদি সালাম দেওয়াটাই ফেতনার আশঙ্কা দেখা দেয় তাহলে দিবে না আর যদি না থাকে তাহলে এমনি দিতে পারে সেটা স্বপ্নের আশঙ্কা না থাকলে আল্লাহ রাসুল মহিলাদেরকে সালাম দিতে এরকম একাধিক হাদিস আছে মহিলারা আল্লাহ রাসুলকে সালাম দিয়েছে যে কোনো পরিচিত অপরিচিত পুরুষ নারী পরস্পরকে সালাম দিবে এটাই বিধান কিন্তু সালামের বিষয়টা যদি দেখে না পারলাম যে সালাম এই শিষ্টাচার সম্বলিত একটি বিষয় ইসলাম একটি সুদৃঢ় একটি ভ্রাতৃত্বপূর্ণ সামাজিক বলয় সৃষ্টি করার জন্য এর প্রচলন করেছে আমরা যত সালামের বিশুদ্ধ প্রচলন ঘটাতে পারবো সব ধরনের জাহিলিয়ার থেকে মুক্ত করে তত বেশি সমাজ জীবনে আমরা বরকতপূর্ণ একটি জীবন লাভ করতে পারব এবং আমরা একটি ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য ও সম্প্রীতিপূর্ণ সামাজিক অবকাঠামো তৈরি করতে পারব যেখানে একটি শান্তি এবং ৃদ্ধি প্রতিষ্ঠা লাভ করবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আজকের আলোচক মণ্ডলীর কথার আলোকে সালাম আদান প্রদান করার বেশি প্রচলন সৃষ্টি করি আর সব ধরনের জাহিলিয়াত যা অনুপ্রবিষ্ট হয়েছে আজকের সমাজে সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি তবেই আমরা একটি বরকতপূর্ণ একটি সুশীল একটি পরিশীলিত পরিমার্জিত সমাজ ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারব যেখানে থাকবে ভ্রাতৃত্ব এবং যেখানে থাকবে সৌহার্দ্য ও সম্প্রীতি সাথে সাথে আবারও আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে অ্যাবাদ বন্দিগিগুলো এমন যা আল্লাহ এবং তার রাসুল আমাদের সামনে পথ ও পদ্ধতি বাতলে দিয়েছেন সেই পদ্ধতির ফাঁক ফোঁকর দিয়ে এমন কিছু বিষয়াবলী অনুপ্রবিষ্ট হয়েছে যা আসলে কিন্তু নিয়ম নয় সেটাই জাহেলিয়ার আর অতি সভ্যতার নামে আজকে আধুনিকতার নামে আমরা এই জাহেলিয়ার কখনো কখনো অবলীলাক্রমে মেনে নিচ্ছি জানিয়ে আমরা কথা বলি না কিংবা দুঃখজনক হলেও সত্য সাহেব যে দেশের একটা বৃহৎ আলেম সমাজও এটা কিছু মনে করেন গুরুত্ব দেন না গুরুত্ব দেন না কিন্তু এটা আদৌ উচিত নয় আমাদের সার্বক্ষণিকভাবেই খেয়াল রাখতে হবে যে পবিত্র কোরআন এবং সেহাই সন্না কি বলেছে যে কোনো এবাদাত বন্দেগির বিষয়ে সুতরাং আসুন শুধু দর্শক শ্রোতা আমরা আবারও সেই আহ্বান যে সব ধরনের জাহিলিয়াতের অনুপ্রবেশ থেকে আমরা মুক্তি লাভ করে আমরা ইসলামিক শিষ্টাচার এবাদত বন্দেগি নিয়মকানুনগুলো যথাপযুক্তভাবে পালন করতে চেষ্টা করি আল্লাহ শুভানকে তোফী দান করুন আমিন আকুল আস্তাফরিকুম ও সায়রমসলিন আসসালামুকুম বরহমুলবরক ব্রহ্ম নৌ নৌ লোন্দিনাই ব্রহ্ম নৌ নৌ লো দেখ সকল বিনিয়োগের আছে তাদের নিজস্ব ঝুকি আর প্রতীক্ষার খন।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 उट रोड बारेमिंग नम्बर शून्य आईबान GB49-ARAY-3-000-8-3-0-1-1-3-2-3-0-1 SORT CODE 30-0-0-8-3 SWIFT BIC CODE ARAY-GB222 टाका पाथे आमादेर इमेल करून Support at PeaceTV.tv PeaceTV मनोबतर समथान ए मुमिम्कान अल्ला के भाय करो हालाल हराम एक मत्तरो अल्ला पाक करते फरेद। तुम मृत जीवर अब गुड़ो हरम खाद्य मानदार हेदायत पथे थको पथभ्रष्ट करते ज्ञान मूल उत्साह पूर्व पश्चिम मालिक